আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের আপনাদের সামনে একটি নতুন বিষয় আলোকপাত করতে যাচ্ছি নতুন বিষয়টি হচ্ছে কাহিনী সংক্রান্ত কাহিনী বলতে আমরা সচরাচর বুঝি যে কোনো অলিক ভিত্তিহীন ভূত প্রেত বা বিভিন্ন ধরনের লেখক কবিদের কপলকল্পিত কাহিনী যার কোনো সত্যতা বা ভিত্তি খুঁজে পাওয়া যায় না মায়েদ আল্লাহ এ ধরনের কাহিনী সর্বস্ব কথাবার্তা বলা কখনোই ঠিক না আর আমরাও সেগুলো বলা পছন্দ করি না এমনকি আমাদের ছোট বাচ্চা কাচ্চাদের তাদের শোনাতে গিয়ে আমরা অনেক সময় অনেক ভিত্তিহীন কথার অবতারণা করি গল্পের অবতারণা করি এগুলা কখনোই অভিপ্রত নয় ইসলাম আমাদের সামনে যে সুবিশাল আয়োজন রেখেছে কাহিনী রেখেছে হাদিসের কাহিনী, সেটা যদি আমরা অনুশীলন করি এবং সেটা যদি আমরা পরস্পরে বলা বলি করি তাহলে আমাদের জন্য সেটাই যথেষ্ট অনেক জ্ঞানগর্ভ কাহিনী হাদিসের ভিতরে রয়েছে আসেন সে সমস্ত কাহিনীগুলোই আমরা আজকে শুনব যে হাদিসের ভণ্ডারে কি ধরনের কাহিনী মৌজুদ আছে যার মধ্যে রয়েছে মান আকিদা ইসলাম এবং পরকালীন জীবনের মুক্তির বাস্তব শিক্ষা সুতরাং আসুন আমরা সে ধরনের কাহিনিগুলো ডাইরেক্ট হাদিস থেকে শুনি আর তার আগে পরিচয় করিয়ে দেয় আজকের আলোচকবৃন্দের সাথে সাথে রয়েছেন প্রখ্যাত আলোচক পৃষ্টিভির নিয়মিত আলোচক শেখ শহীদুল্লাহ মাদানী আপনাদের সামনে সেই প্রখ্যাত হাদিস্টার আলোচনার জন্য আহ্বান জানাবো শেখ শহীদুল্লাহ খান মাদানী তিনজন ব্যক্তি রোগাক্রান্ত ছিলেন আল্লাহ তাদেরকে রোগ মুক্ত করেছিলেন অতঃপর কি ঘটেছিল আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রকৃতির বিভিন্ন তবিয়তের কেউ সরাসরি কিছু হুকুম আহকাম বিধিবিধান শুনতে পছন্দ বেশি করে আবার কেউ একটা গল্পের মাধ্যমে শোনালে সেটা বেশি পছন্দ করে আল্লাহ মানুষের তবিয়তগুলি জানেন তিনি হলেন আলী এই জন্য আল্লাহ উপস্থাপন করেছেন রাসুল সাল আলিহিহাল্লামের হাদিসেও ঠিক একইভাবে কোথাও কাহিনী হিসাবে কোথাও সরাসরি বিধান কোথাও সরাসরি শাস্তির হিসাবে কোথাও প্রশ্নের আলোকে বিভিন্নভাবে রাসুল সাল্লাম বর্ণনা দিয়েছেন তো আজকে আমরা হাদিসের এমন একটি কাহিনী বা ঘটনা শুনতে চাচ্ছি যেটি বললেন আপনি তিন ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার যে হাদিসটি বর্ণনা করেছেন প্রসিদ্ধ সাহাবি আবু হরাই রি আল্লাহ আনহু হাদিসটি সহেহুল বুখারিতে সুস্পষ্টভাবে এসেছে রাসুল সাল আলী হুসাল্লাম পূর্ববর্তী মানুষের তিন ব্যক্তির একটি ঘটনা এ হাদিসে তুলে ধরেছেন এবং মানুষের জীবনের সব কিছুর মালিক যে একমাত্র আল্লা সুহানা তিনি মানুষকে অসুস্থ করতে পারেন তিনি আবার মানুষকে সুস্থ করে দিতে পারেন তিনি সব কিছু নিয়ামতের মালিক এমনই বর্ণনা এই হাদিসে এসেছে রাসুলসাল্লি ইসলাম বলেন যে তিন ব্যক্তি ছিল তার মাঝে প্রথম ব্যক্তি যার মাথায় চুল ছিল না যেটাকে টাক বলে থাকি আমরা টেকো মাথা জি টেকো মাথা বা টাক মাথা যেটা মানুষে তাকে দেখেই ঘৃণা করত যে তার মাথায় চুল নেই ঠাট্টা করত তিরস্কার করত। তো এই ব্যক্তিকে আল্লা সুবহানা হাত তালা পরীক্ষা করার জন্য একদিন হঠাৎ ফেরাস্তাকে পাঠালেন মানুষের রূপ ধারণ করে তুমি যাও তার কাছে বলো যে তোমার আবেদন নিবেদন কি তোমার চাওয়া পাওয়া কী ফেরস্তায় আসলেন এসে বললেন যে তোমার সমস্যাটা একটু বলো কি সমস্যা তোমার কি চাও তুমি তিনি বললেন যে আসলেই আমি সবচেয়ে বড় সমস্যা বোধ করছি মানুষের সাথে সমাজে চলতে পারি না কারণ ঘৃণার চোখে দেখে আমার মাথায় চুল নেই তাই আমার কাছে সবচেয়ে বড় সমস্যা হলো এটা আমার মাথায় যদি চুলে ভরে যায় তাহলে এই সমস্যাটা আমার দূর হয়ে যাবে আল্লা সব হানা হা তালা সেই ফেরস্তাকে সেই রকমেই তৌফিক দিয়ে তাকে প্রেরণ করেছেন ফেরেস্তা আল্লাহর নামে তার মাথায় হাত বুলিয়ে দিলে আমরা এটার একটু আগে বলি আগের বাক্যটি হচ্ছে রসুল সাল্লি সাল্লামের যুগে যেসব কাহিনী বা সমস্যা বা সুবিধা অসুবিধা ঘটেছে সেগুলো হাদিস সেগুলো মানুষের প্রয়োজনীয় কাহিনী এবং অতীতে যেগুলো ঘটেছে সেগুলোও কাহিনী সেগুলো আর এই কারণে রাসুল সাল্লাই দুইটা বাক্য পরস্পর বললেন যে বাল্লেগু আন্নি ও আমার একটি কথা জানা থাকলেও বলে দাও তারপরে তিনি বললেন ও হাদিসু আন বানী ইসরায়েল তোমরা বানী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তাহলে বাণী ইসরায়েলের কাহিনী আমরা বলবো অবশ্যই তা সঠিক হবে এবং তা আমাদের জন্য উপকারী পেশ করছিলেন এটাটা বানি বাণী ইসরায়েলের কাহিনী অনেক দিন আগের ঘটনা এরকম একটা ঘটনা ছিল জনের ব্যাপারে তার একজনের অবস্থা হল এই যা শেষ প্রান্তে তিনি পৌঁছে গেছিলেন সেখানে তাকে বলা হলো যে তুমি কি চাও পছন্দ করো কি চাও তার টাক যখন ভালো হয়ে গেল উঠ তো ওই সময় বললেন আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমার উঠের ব্যবস্থা করে দেবে এ বলে তো চলে গেলেন এবার ফেরেস্তা ওখান থেকে দ্বিতীয় জনের কাছে গেলেন যার শরীরে হচ্ছে কুষ্ঠ ধবল রোগ যেই কুষ্ঠ ধবল রোগ দেখলে যদি চোখ কুষ্ঠ এক ধরনের রোগ আর ধবল এক ধরনের রোগ তার শরীরে ছিল মূলত ধবল রোগ তো সাদা সাদা দেখে তাকে মানুষ ঘৃণা করত। সে সমাজে যেতে পারতো না এবং বাড়িতেও যারা থাকতো তারাও তাকে একটা দুর্বল দৃষ্টিতে দেখত তাকে গিয়ে ফেরস্তা বললেন যে আপনি কি চান সমস্যা কি সমস্যা আপনার কি সমস্যা আপনার তখন সমস্যা পেশ করলো এই যে আমার শরীরের এই রোগ মানুষ আমাকে ঘৃণা আমি অবহেলিত সমাজে পরিবারে আল্লাহ যদি এটা আমার একটা ব্যবস্থা করত। আমার এটাই। তখন তার গায়ে হাত বুলিয়ে দিলেন বাস আলহামদুলিল্লাহ হাতে হাতে ঠিক হয়ে গেল তো যেহেতু ফেরস্তা এসেছেন তিনি মূলত পরীক্ষা করতে এসেছেন আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন তিনি আবার জিজ্ঞাসা করলেন আপনি কি চান আপনার চাওয়া পাওয়া কি অর্থ সম্পদ হিসেবে তখন তিনি বললেন তার কাছে পছন্দ হল গরু সে বল গরু গাভী এটাই আমার কাছে পছন্দ সম্পদ তখন ফেরস্তা বললেন আচ্ছা ঠিক আছে আপনার এটা ব্যবস্থা করে দেবেন তার এ একটা সম্পদের ব্যবস্থা হয়ে গেল গরু গাভী এই অবস্থা তার কাছে রেখে ফেরেস্তা চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে জি সে ছিল অন্ধ তৃতীয় ব্যক্তি জি তৃতীয় ব্যক্তি সেই ছিল অন্ধ আর অন্ধ ব্যক্তি সমাজে তো চলতে অসুবিধা কেমন তাই আমি বুঝতে পারি না মানুষ আমাকে মূল্যায়ন করে না আর আল্লাহ সব নিয়ামত দিয়েছেন সেসবগুলো আমি দেখতেও পাই না তার অন্ধের সমস্যাটা তিনি পেশ করলেন তখন ফেরিস্তা তার চোখের উপরে হাত বুলালেই তার দৃষ্টি ফিরে গেল আল্লাহর একটু বৈচিত্র্য ফিরে আসে দর্শক সুন্দর ভাবে বলছিলেন তৃতীয় ব্যক্তি তিনি ছিলেন অন্ধ মানুষ তিনি আবেদন করলেন দৃষ্টি শক্তি ফিরে পেতে চান ফেরস্তা আল্লাহর নামে হাত বুলালে আলহামদুলিল্লাহ তিনি সুস্থ হয়ে গেলেন দৃষ্টিশক্তি মানুষের জীবনে দৃষ্টি শক্তি কত বড় থাকে তখন সে অনুভব যার দৃষ্টি নিয়ে নেওয়া হয় জান্নাত ভালো মানুষ হতে হবে জান্নাতের এটা একটা বড় মাধ্যম তারপর তাকে জিজ্ঞাসা করলেন যে তাহলে তুমি কি সম্পদ চাও তিনি সহজ মানুষ হিসাবে বললেন যে আমার অত বেশি দরকার নেই আমার দরকার একটা ছাগল একটা ভালো ছাগল দরকার তো ঠিক আছে আল্লাহ আল্লা সুবাহর পক্ষ থেকে তাই তাকে একটা বাচ্চাওয়ালা ছাগল যেটা বাচ্চা প্রসব করবে মাত্র এমন একটা ছাগল তাকে দেওয়া হলো এভাবেই তিনজনকেই তিন সম্পদ প্রথম ট্রাকলাকে দেওয়া হলো উঠ দ্বিতীয় ধবল রোগীকে দেওয়া হলো গরু তৃতীয় অন্ধকে দেওয়া হলো ছাগল সবাই যেন শারীরিক সুস্থ হলেন এবং প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়ে গেল আল্লাহ আলা মানুষকে সম্মানও দেন রাজত্বও দেন আবার যাকে ইচ্ছা করেন সম্মানও তার কাছে কোনো কিছুই অন্য কিছু করার সুযোগ নেই আল্লা সুবহান মনে করলেন যে এদেরকে আমি রহমত দিলাম তাদেরকে বিশেষ নিয়ে আমদ দিলাম সুস্থ করলাম সম্পদ দিলাম একটু তাদেরকে পরীক্ষা করে দেখি দর্শক শ্রোতা সামান্য বিরতির পরে আবারও আমরা আমাদের এই পশরা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ ততক্ষণে আমাদের সাথেই থাকুন আসসালামুকুম্বর বারকাত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 আর কি আছে সকাল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 बुजुर्ष विशिष्ट नीतिमाल जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखुमिक ज्ञान परवर्ती अनुष्ठान पिसा আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত শুধু দর্শক শ্রোতা আমরা বিরতির পর আবারও সেই আলোচনার ধারাবাহি ধারাবাহিকতায় ফিরে আসতে চাচ্ছি যেখানে আমরা ছিলাম আমাদের আজকের সাবজেক্ট বা বিষয় হচ্ছে হাদিসের গল্প আর এ ধারাবাহিকতায় আমরা বেশ কিছু পর্ব আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ প্রথম পর্বই রয়েছে সেই আমরা বলছিলাম যে আল্লাহ সুবাহ তিনি তাদেরকে সুস্থ করলেন সম্পদ দিলেন এখন আল্লাহ একটু পরীক্ষা করে দেখতে চান আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের সামনে রেখে গেছেন শিক্ষা নেওয়ার যে শিক্ষা নেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ যেন এসব হাদিস কে উপেক্ষা না করে তার শিক্ষা নেওয়া একান্ত জরুরি एबार फा आल्लाहर पक्ष चले आसल्ला के परीक्षा कर प्रथम उप प्राप्त हो सफरे आठात कर टा पसा हारिए जा सफरती बाशा फिर मत को पसापातीि नहीं आल्ला अनेक अर्थ सम्पद दिए पैसा दिन हमें पथे चली তখনও বললো যে না এ পয়সা আমাকে কেন আল্লাহ দিবে এই পয়সা কাবের কাটি তো পূর্বসরি পত্রিক সম্পত্তিটা আমি পেয়েছি আল্লাহ তালা আমাকে দিয়েছেন মানে আল্লাহ আল্লাহতালা আমাকে দিবেন কেন আমি তো এটা আমার পিতার সম্পদ ছিল তার পিতার সম্পদ ছিল তার পিতার এই সম্পদ ছিল আমরা পৈত্রিক সম্পত্তি ভাবে ধারাব্য সম্পদ পেয়েছি তখন ফেরেস্তা বলছেন যে আপনার এই অবস্থা ছিল না আপনার মাথায় টাক পড়া ছিল না একদিন একজন্য এসে আপনাকে বলল ঘটনা। তারপর আপনার মাথায় চুল ফিরে সব তারপর এই পেশ করলো এই ঘটনা তখন তার কথা মনে পড়ে এগুলো তবুও সে নাকচ করছে যে না এগুলো আমি পৈতৃক সম্পত্তিতে পেয়েছি তখন বলে দিন ঠিক আছে তোমার যে অবস্থা ছিল সে অবস্থায় যে আল্লাহ নদী তা বললেন আল্লা রহম করুক আমরা যেন এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি আমরা যেন কোন সময় কোনো ফকির বা কোনো নিঃস্ব কোনো গরিব দুস্থ মানুষ আসলে তাকে আমাদের আমিত্ব দেখিয়ে বা আমাদের বংশ পরিচয় দেখিয়ে যদি দুই নম্বর ব্যক্তির বিষয়টা শুনি তাহলে ভালো হয় যে মহাতারাম আসলেই সুন্দর বলছিলেন মহাতারাম আমাদের দ্বিতীয় ব্যক্তির কাছে পরীক্ষার জন্য পাঠালেন যদি আপনি একটি আমার বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে আমি পথের পাথেয় হিসাবে এটাকে গ্রহণ করে আমি আমার জায়গায় আমার ফিরে যেতে পারি কিন্তু সে ব্যক্তি বললেন যে না আমাকে আল্লাহ এসব দেয়নি বরং আমি পৈতৃক সূত্রে আমার এই সম্পদ তোমাকে দিব আমি কেন দিতে তিনি অস্বীকার করলেন বেচারা আরো বললেন যে আপনাকে আল্লাহ দিয়েছেন আল্লাহ সুস্থ করেছেন আপনি এইরকম ছিলেন ছিল ছিল না তিনি সবকিছু যেন অস্বীকার করলেন বললেন যে না আমি ভালোই ছিলাম আমি এই পৈত্রিক সম্পত্তি হিসাবে পেয়েছি হয়তো বেশি হলে সীমাল বেশি হলে সীমাল হয়ে গেছি মালিক হয়ে গেছে ফেরাস্তা বললেন ঠিক আছে যদি আপনি অস্বীকার করেন তাহলে আল্লাহ আপনাকে আপনার অবস্থায় ফিরিয়ে দোক বললেন যে হা দিতে যা ছিল তাই সাথে সাথে আল্লা সব তা আল্লাহ জানালে আল্লাহ রবীন্দিন তার যে ধবল রোগ সেই রোগ ফিরে আসলো আল্লাহর ইচ্ছায় এবং সেই বিশাল গরুর যে পাল ছিল সেগুলি সব নিমিশে তার যেন সব হারিয়ে গেল সেই কঠিন পরিস্থিতিতে পরিণতিতে সে ফিরে আসলো আবার এমনইভাবে তৃতীয় ব্যক্তির কাছেও গেলেন গিয়ে ওই একই ভাবে তিনিও জিজ্ঞাসা করলেন যে আমি পুঁথি মধ্যে খুব কষ্টের মধ্যে আমাকে যদি একটা ছাগল নিয়ামতের সুকুরিয়া আদায় করলেন বললেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন আমি একজন এরকম ছিলাম অতএব আপনার জন্য একটা কেন বরং এই বিশাল পাল রয়েছে যত আপনার প্রয়োজন যত খুশি আপনার প্রয়োজন আল্লাহ কিভাবে আল্লাহ নিয়ে তখন আগন্তক বললেন আলহামদুলিল্লাহ আমার কিছু আসলে আমার কিছু প্রয়োজন নাই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছিলাম আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আপনার আরও দুইজন সাথী ছিল তারাকেও আল্লাহ তালা সম্পদ দিয়েছিলেন তাদের অবস্থায় ছিল তারা পরীক্ষায় পরাজয় হয়েছে আর আলহামদুলিল্লাহ আপনি পরীক্ষায় জয়ী হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনার এই অর্থ সম্পদ লাগবে না আমি আসলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম আপনার মাল সম্পদ আপনার কাছেই থাক আপনি চক্ষু নিয়ে সুস্থভাবে থাকেন আল্লাহমিন আমরা অত্রহাদিসে যেগুলো গুরুত্বপূর্ণ নিয়ে যে অংশ হিসাবে নিতে পারি সেটা হচ্ছে এই যে মানুষের যে অর্থ সম্পদ আসে এটা একটা পরীক্ষা এবং মানুষের যে রোগ ব্যাধি আসে মানুষ যে ক্ষতিগ্রস্ত হয় এটাও একটা পরীক্ষা সবচেয়ে যেটা বড় পরীক্ষা সেটা হচ্ছে এই যে মানুষ অর্থ সম্পদ হলে যেন অতীতকে না ভুলে অতীতকে ভুলে যায় এই হাদিসের যেটা মৌলিক কথা मानुस से मानुषर अर्थ सम्पद हम जान मानुष मानुष के अर्थ सम्पद सम्पे जान मानुष जी आल्लाह पक्ष असंतुष्टि नेमे आसते राहुल মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি গজব নেমে চলে আসে অন্যায় লিপ্ত হয়ে গেলেই মানুষের উপরে গজব নেমে আসে এখান থেকে এটা একটা শিক্ষণীয় আরও জরুরি শিক্ষণীয় হচ্ছে এই যে অর্থ সম্পদ হলে দুঃস্থ গরিব ফকির মিসকিন আসবে তাকে দান করতে হবে তার যতটুকু সম্ভব সেই জন্য হ্যাঁ আসলে এই হাদিস থেকে আমাদের যেগুলি অনেক উল্লেখ করলেন তার সাথে আরো শিক্ষণীয় বিষয় হিসাবে আমরা উল্লেখ করতে পারি যে মানুষ এর কাছে ফেরস্তা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রূপ ধারণ করে আসে অনেক সময় মানুষ হয়তো এটাকে মানুষ মনে করে সব সময় সচেতন হওয়া উচিত আর মানুষের পক্ষে তখনই সহজ হবে যখন মানুষ আল্লাহ সুবাহ যদি কেউ আল্লাহ ভয় করে চলে আল্লাহর আনুগত্য স্বীকার করে চলে তাহলে তাকে আর আমার টাকা চুরি হয়ে গেছে বলে যে আমার টাকা ছিনিয়ে নিয়েছে কিন্তু মানুষ দেখা যায় যে স্বাভাবিকভাবে তার উপরে খেপে যায় অবিশ্বাস করে তার কথা অবিশ্বাস করে তার কথা তার আসলে সমস্যা নয় কিন্তু এই ভান করে মানুষের কাছে চেয়ে থাকে তো এই ক্ষেত্রে আমরা বলবো যে কে সত্যিকারী পেশাজীবী আর কে সত্যিকারী অভাব জানি না তবে কমপক্ষে আপনি না দিতে পারলেও এটুকু আপনি ভালো কথা বলে তাকে বিদায় দিতেটুকু হলেই তাকে যে আমি হতে পারে সে সত্যে মিথ্যাও হতে পারে ইসরায়েলের কাহিনী যে আমাদের জন্য যথাযথ উপকারী তার এটা একটা আমরা যেন এই কাহিনী থেকে যেটা শিক্ষণীয় বিষয় সেটা গ্রহণ করতে পারি মহান আল্লাহ সব আমাদের এই কাহিনী গ্রহণ এবং অবলম্বনের মাধ্যমে সহযোগিতা করার হাত সম্প্রসারণ করে দেন আসসালাম